তাহলে আমাদের ব্যাকরণ পান নিয়ে ব্যাকরণ বর্গ এগিয়ে যাচ্ছে এখানে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে দশটি দাতুগন আছে আর এটাও দেখেছিলাম যে প্রত্যেক দাতুগণের লক্ষণ তা কি কেমন করে আমরা এর থেকে এগিয়ে গিয়ে আমরা দেখেছিলাম দেখে আমরা জানতে পারি যে এই ধাতুটা কোন আছে তো এর অভ্যাস চলছে এখন এখন প্রচ পর্যন্ত হয়েছিল এরপর তারপর হচ্ছে এখানে হচ্ছে হ্যাঁ মানে হচ্ছে এর কারণটা হচ্ছে রি তারপরে গরিবন বলবে এখান এখানে গরিবন বলতে চাও হ্যাঁ এরপর যে ডাটুটা আছে সেটা বলবে ডাটুটা গয়দাতু গায়াতি তুমি কিছু করো যেটা কিছু সাহায্য তুমি এটা করবো গা গায়াতিবন্ধে বলবো হ্যাঁ হ্যাঁ গয় দাতু গায়াতি বলো এখানে স্যার যদি এরকম করা হয় যে গই প্লাস টি তাহলে সব বিকরণ প্রত্যয়ের প্রভাবে ওই কার আই সেদিন আমরা দেখেছিলাম আমরা যে কোন স্বর স্বরের গুণ হয় তো যেকোনো স্বর যেকোনো স্বরের স্বরবরণের গুণ হয় কি মানে কি আগের বর্ণ হয় যেখানে আপনার থাকবে না শেষে বর্ণের আগে শেষে বর্ণের আগে যে শেষে বর্ণ আগে আগে যেটা হ্যাঁ লঘুপদা দাঁত তুমি যেটা বলছো পদা এখানে সেরকম আছে আমি আমি ধাতু হয় হ্যাঁ গরিবন শুনছ দু রকমের দাতু হয় আমি বলছি যে যে ধাতু যার শেষে স্বর আছে সেটা অজন্ত অন্তে অজন্ত আর যদি শেষে হল বর্ণ আছে সেটা হলন্ত দাতু হল বর্ণ শেষে যার করিবন বুঝিছ তো? আর গরিবন আছো যাই হোক ঠিক আছে আহ আমি আমি আমি বলছি যে বর্ণতা হচ্ছে হল তাহলে তাহলেই এর আগে বর্ণতা হবে আহ স্বর স্বর বর্ণ আর যদি শেষে বর্ণ হচ্ছে মানে অজন্ত ধাতু অজন্ত ধাতু অজন্ত ধাতু হওয়ার কারণে এটা লঘুপাতা হতে পারে না সেটা আমি বলতে চাই আচ্ছা আমি আমি বলছি দুজনের মধ্যে হ্যাঁ শ্বাস নিঃশ্বাস যেটা শুনছি সেটা ঠিক ঠিক নয় ওকে ভালো শ্বাস নিঃশ্বাস হ্যাঁ বর্গে হবে না ঠিক আছে ওকে ওকে এখন না না ওকে শ্বাস নিঃশ্বাস দুজনের মধ্যে বুঝতে পারলাম না আমি বলছি যে যদি নিজের মুখ ফোনের খুব খাচে খাঁচে আছে তাহলে শ্বাস নিশ্বাস শোনা যাবে বর্গে নিঃশ্বাস ছড়ছি চাচ্ছি না আমি হ্যাঁ সেটা আমি বলছি যে নিজের মুখ নিজের মুখ যেটা সেটা ফোনের খুব খাচে খাঁচি রইবে না এতই বলছি বুঝেছ হ্যাঁ ওকে ওকে ওকে তাহলে ওকে দেখো আমি আমি তোমাদের মিউট আমি করেছি আর এখন তো শ্বাস নিশ্বাস হচ্ছে না একটু একটু বলছি তো এখানে আছে এ এ তুমি যেটা বলেছ গুণ গুণের বিষয়ে কিছু বলছি মনে রেখো যে গুণ তখন হবে যখন বর্ণতা হচ্ছে ইউ রি ই এর গুণ হচ্ছে এ উ এর গুণ হচ্ছে ও রি এর গুণ হচ্ছে আর কিন্তু এখানে ওই আছে তো এর গুণ না ওই যে এর গুণ হতে পারি না সেটা মনে রাখতে হবে এর মানে তুমি তুমি বলেছ যে এটা বোয়ারিগণ হবে কারণ এর কারণ হচ্ছে যে গুণ হয়ে গেছে কিন্তু এরকম হয়নি এখানে গই আছে তারপরে সব তারপরে তি গই সব সকার প্রকার লোপ করে তো এখানে শুধু সন্ধি কাজ সন্ধি কার্য আছে সন্ধি মানে আয়াবাহা আয়াদেশ ওই জায়গায় আ আই ওই ওই জায়গায় আয় হয়ে গেছে তো সেটা সন্ধিকার্য সন্ধিকার্য হলে আমরা সন্ধি কার্য হবেই তুদারিগণের গুণ গুণের কাজটা হয় না কিন্তু এখানে গুণ হয়নি এখানে গুণ না হওয়া না হওয়া না হওয়ার কারণে এটা ঠিক করতে পারি না সিদ্ধান্ত ওই জন্যে আমাদের স্ত্রী আহ সত্রী দিকে দেখতে হবে হ্যাঁ ওকে তাহলে আবার আমি অনুরোধ করছি আমি মিট করেছি তাহলে ব্যাপারটা স্পষ্ট স্পষ্ট হয়ে গেছে ব্যাপারটা ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে তো ডিডি এতে গরিবন বলো এখানে কি আছে বিকরণ হ্যাঁ বিকরণ প্রত্যেক হচ্ছে ডি এতে ডি এতে এখানে অয়া আছে আছে কিন্তু আয়া নেই এখানে আয়া নেই তো আয়া আছে হ্যাঁ মানে হ্যাঁ বলো হ্যাঁ ভালো ভালো দিবালিগঞ্জ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছ ঠিকই বলছো তাহলে এটা দিবালিগঞ্জাতু ভ্রুধাতু দি ভর্তি এটা এটা হয়েছে তাই ঠিক আছে তাহলে আহ ভাতু ভাতি গৌরী গৌরীপন বলো হ্যাঁ বলো ভা ভাটি এর মধ্যে যে বিকরণ প্রতিটা এর মধ্যে কি আছে মানে এখানে এখানে এর মাঝখানে কি আছে ভা আর টি দুটোর মাঝখানে কি আছে ভা এখানে কোন বিকরণ প্রত্যয় না থাকার কারণে গণীয় হমাদিগণীয় হ্যাঁ গরিব দেখেছো এখানে দ্বিতীয় হচ্ছে দেখছিগন অনেক কিছুই নেই কিন্তু সেজন্য যেমন যেমন কি অস অতি মাঝখানে কিছু নেই অস্তি সেজন্য সেরকমের ভা অতি ভাটি মাঝখানে কি আছে মানে নিচের প্রভাবে অ উদাহরণ আমরা দেখছি হ্যাঁ মাঝখানে কি আছে ছি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো বলেছো হ্যাঁ আর বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্যটা কি তুমি ঠিকই বলেছো না এখানে নটা মধ্যবর্তী বসে রয়েছে মধ্যবর্তী রয়েছে না না কোথায় কোথায় বসে আছে না কিন্তু হ্যাঁ সেটা সেটা ঠিক কিন্তু স্পষ্ট রূপ কিছু আর বলতে হবে এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে গণের বৈশিষ্ট বৈশিষ্ট্যটা এই যে আহাদিগণের বৈশিষ্ট্যটা এই যে বিকরণ প্রত্যেক ধাতুর মধ্যে ধাতুর মধ্যে ঠিক আছে ধাতুর মধ্যে ধাতুর মাঝখানে বসে আছে যে কোনো অন্য ধাতুগণে এরকম পাওয়া যায় না এখানে ধাতু হচ্ছে ক্ষুদ হ্যাঁ বলতে হবে মানে ক্ষুদ আর টি এখানে সুদ এই ধাতুটার যে ডি বাঘের যেটা টি ড আর টি এরি খরিদা খরিচা সন্ধি কাজ করে তো জায়গায় নবীকরণ প্রক্রয় ধাতুর মাঝখানে বসে আছে সেটা অন্য জায়গায় পাওয়া যাবে না সেটাই বলতে হবে মানে রুদ আদিগণের দুটো দুটো লক্ষণ আছে দু রকমের একটা না না আর বসে ধাতুর মধ্যে ধাতুর মধ্যে হ্যাঁ হ্যাঁ এই আগে দোকারের আগে আসে এসে গেছে অন্য জায়গায় পাওয়া যাবে না ওকে তাহলে এসে গেছে তৃতীয় জন কে নামটা বলো তুমি কে কে কে তোমার নামটা নাম কি আচ্ছা কেমন আছো আপনি হ্যাঁ ভালো ভালো ঠিক আছে তাহলে আমাদের তিনজন আছে প্রীতি বন গৌরী বন রূপা বন ঠিক আছে আমরা অভাস করছি কাগজ অথবা ইন্টারনেটে যেটা দেখছো সেটা দেখতে হবে আমার পাট পাট আছে আমি লিংক দিয়েছি তো লিংক আচ্ছা মানে তোমার ফোন আছে তো তোমার ফোনে হ্যাঁ আমি পাঠালাম আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমি দেখে আমি দেখেছিলাম তোমার নাম লেফট হয়ে গেল পরে আমি ঠিক করব কিন্তু আচ্ছা ঠিক আছে ক্লাসে বসে আছো আর পাঠ নেই তো সেটা ঠিক হবে না ওকে কি করতে হবে এক মিনিট di লিঙ্কটা আমি তোমাকে ah হ্যাঁ okay, okay, okay. Uh, mm. copy. okay. আমি তোমার দেখো আমি তোমাকে দিয়েছি তিনটে লিঙ্ক এখানে আর এখানে আমরা কিছু পড়ছি আর শুধু এটা নয় অন্য অন্য দিচ্ছি অন্য লিঙ্কটা আ চিঠিতে প্রথম লিঙ্কটা হচ্ছে দাতুগনা হা দাতুগনা হা এটাও দেখো আর দ্বিতীয় হচ্ছে এর ভাস মানে তত্ত্বটা তত্ত্বটা হচ্ছে প্রথম লিংকে দ্বিতীয় লিঙ্কে পাওয়া যাবে অভ্যাস আমরা অভ্যাস করছি কিন্তু তাহলে আমরা এগিয়ে যাব এখন আর পরের দাতুটা কি হচ্ছে বন বলো হ্যাঁ বলো এখানে এখানে জায়গায় ক এসে গেছে এর এর দিকে দেখতে হবে না সেটা সন্ধিকার্যাক এর দিকে দেখতে হবে না সেটা শুধু সন্ধিকার্য এখন ওয়াক ও টি ওয়াক আর টি এর মাঝখানে কি আছে হ্যাঁ বলো ঠিক বলেছো কিছু নেই বলে কিছু নেই বলে কি মানে পেছো ঠিক আছে খুবই বলেছো বলেছ ঠিকই আছে হম আর দাদিগণ ঠিক আছে আর প্রীতিবন কিন্তু এইদিকে দেখতে হবে না এইদিকে তুমি ঠিকই বলেছো এখানে আমাদের দেখতে হবে না মানে জায়গায় কিন্তু করছে লক্ষণ ঠিক আছে আহ তাহলে আহ ক্রি দাতু এখন হচ্ছে গরিব গরিবন বলো দ্রুহ মানে স্বাদিক মানে কি মাঝখানে কি আছে আছে? আছে? কোথায? আমি নটা নটা এখানে মানে হটা হকার এর পরের এর পরের বর্ণটা কি বর্ণ কোনটা বর্ণ আছে পরের কি না মাঝখানে কি আছে আছে তো মানে আছে তো দুটো বাঘের মাঝখানে আছে অকার ই তাহলে দশটি ধাতু কেন আছে এর এর মাঝখানে এর এর মধ্যে হ্যাঁ মাঝখানে ইয় আছে ঠিক আছে ওকে তারপরে হ্যাঁ বলো রূপাবন তোমার ইন্টারনেট আছে কিনা হওয়া উচিত কেমন হবে না কেমন করে হবে না সবাই করে খুলে চম থেকে তুমি বলবে হ্যাঁ নয় করো তারপর ওইটাতে দেখবে একটা ক্লিক করার পর দেখবে কিছু একটা একটা পেজ আসবে হ্যাঁ ওই পেজে একদম শেষে চলে যাবে সে একদম উল্টাতে থাকবে শেষে একদম দেখবে ক্লিক হেয়ার একটা অপশন আছে ক্লিক হেয়ারে টাচ করবে হম তখন ক্লিক হেয়ারে টাচ করে তোমার দেখবে ওখানে তারা তাড়াতাড়ি আছে ওই প্লেস পেজটা আসবে উপর একটা দেখবে একটা অপশন আসবে ওই অ্যারো সিনোটা ক্লিক করবে ওই অ্যারো সিনোটাতে ক্লিক করার পর ধাতু অভ্যাস আসবে ওই ধাতু অভ্যাসে ক্লিক করে দেখবো পেজ টা আসবে সোজা যাবে মানে কেমন করে কেমন করে লিংক কাজের নেই আমি আমি বুঝতে পাচ্ছি না তুমি যখন লিংক লিঙ্ক ক্লিক করছো তো কি হচ্ছে তোমার নিজের দুটো ফোন আছে আমার দুটো ফোন আছে আমি ক্লিক তো এসে গেছে কোন অসুবিধা নেই আচ্ছা কিন্তু না হলে যে গুগলের মাধ্যমে লিখলে তো এই প্রথমটা এসে যাবে গুগল যা যা হোক এর এখন আজ আজ তুমি হ্যাঁ ইন্টারনেট ভালো হলে তো পরে আমি দেখে নেব ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে এর এরপরে জিজ্ঞাসা এই যে প্রশ্নটায় যে এখানে গুণের ব্যাপার মানে শেষের বর্ণটা কি কি বলছেন আমি বলছি মানে এখানে শেষের বর্ণটা বলো বর্ণ তুমি শেষের বর্ণটা না না আমি আমি আমি বলতে চাই দেখো আমি এই শেষের বর্ণতা হচ্ছে মুদান্যেষের শকোন বর্ণতা নয় এটা এটা সন্ধি মেলন বর্ণের বর্ণতা হচ্ছে মানে কোনটা বর্ণ এখানে না না শেষের বর্ণতা হচ্ছে এখানে শেষের বর্ণতা স আর এর আগে যে বর্ণ সেটা কিন্তু ই ইকার মানে চারটি বর্ণ আছে চারটি স তারপরে শেষের বর্ণ অথবা এর আগে যে মানে উপধা ই না শেষের না উপা সেজন্য সেজন্য সেজন্যই নেই তুমি তুমি এটাও দেখছো যে গুণ মানে গুণ হয়নি এখানে আচ্ছা তুদারিগণ তুমি বলেছো কিন্তু এখানে গুণ গুণ হয়নি তুদারিগণ তুদারিগণে হওয়া হওয়ার কারণে সেটা নয় কিন্তু গুণের ব্যাপারই নেই কারণ ধাতুর না শেষের বর্ণ না উপদা বর্ণিসিগণি আচ্ছা হ্যাঁ ভুয়াদিগণ মানে এটা হতে পারতো কারণ গুণ দেখে আমরা বুঝতে পারবো না কারণ এখানে সেজন্যিগণে হলেও গুণ হবে না জন্য গুণ দেখে মানে গুণ কাজ হয়ে গেছে কি হয়নি দেখে আমরা সিদ্ধান্ত করতে পারেন না যে এটু দারিগণীয় এখানে তো দেখতে হবে রস রস রিগুন হ্যাঁ ঠিক বলেছো কেন তারপরে বন রিগনীয়গনি কেমন করে গুণ হবে উপদা লঘু লঘু উপদা বর্ণ হচ্ছে লু ওকার এখানে লঘু উকার সেজন্য গুণ হয়ে গেছে ঠিক আছে পরে আছে ঠিকই বলছো আপ্রি হচ্ছে আপনার কেন বলো না মানে যেটা যেটা যে যে আলোচনা হচ্ছে মনে তো সেটা বলো দাঁতটা কি তো এটা ঘন্দায় ই কারটা হ্যাঁ ই ইকার মানে দশ দশটি দাদুগণ আছে এদের মাঝে এদের এদের মধ্যে বিকরণ ইকার আছে না না ইকার তসে সেজন্য আসলে এতই জানতে হবে এখানে এতই জানতে হবে যে ই কারটা বিকরণ পথে নয় এই কারটা কি সেটা যাওয়ার দরকারই নেই এতই জানতে হবে যে এই বিকরণ পথই নয় তাহলে যেখানে ডাতু আর টি বাঘের মাঝ মাঝখানে দুটোর মধ্যে বিকরণ পতই নেই এখানে আর কিছু জানতে হবে না এখানে বিশিষ্ট কাজ আছে অদারিগণে ইকার কারণ সেজন্যপ্রীতি এরকম হয় কিন্তু এখানে শুধু জানতে হবে যে এই বিকরণ প্রত্যয় নয় সেজন্যে কোন বিকরণ প্রত্যয় না হলে অদারিগণ ঠিক আছে তারপরে কি আছে অয়াতুগন্থা কি বলেছো এটা স্যার আপনার হবে কারণ এখানে ও রয়েছে আর ঠিকই বলেছ এখন এখানে আপনার এবং এটা ধাতুর মধ্যবর্তী ঠিক ঠিক বলেছ গরিব বুঝিছ আছে মাঝখানে বিকরণ করতে ইতিবন এখানে আপনার বিকরণ প্রশ্ন নৌ রয়েছে রাত রাত ধাতু ঠিকই দিবাদিগণীয় হ্যাঁ ওকে প্রীতিবন প্রীতিবন বলো পা পাটি এখানে যেহেতু আপনার কোনো বিকরণ প্রত্যয় নেই তার জন্য এটা হচ্ছে অজাতিগোনিয় ঠিক আছে গরিবন পড়ে আছে ৩ চিনোস্টি কি হবে ধাতুর মধ্যে নোধা দি রুদীয় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছ হ্যাঁ হ্যাঁ মানে ধাতুর দাতুর মধ্যেই ন এসে গেছে বলে ঠিক আছে তারপরে আহ গা এটা স্যার হবে আপনার হ্যাঁ ঠিক বলছো এখানে এখানে গ্যা জ্ঞা গ্যা আর জন দাতু দুটো দুটো দুটো ধাতু আছে যার যার আহ যা আদেশ হয় মানে জন ধাতু যা এতে যা এতে শুনেছ যা এতে অন্ন অন্ন ধাতুর রূপ আমি বলছি যা মানে দুটো এক সূত্র জ্ঞা যেন যা যা এক সূত্র আছে জ্ঞান যা সূত্র দ্বারা জ্ঞা জায়গায় যা আর জন জায়গায় যা সে জ্ঞা জানাতি জন সেজন্য এটা এটা আলাদা ব্যাপার এদিকে দেখতে হবে না এমনি আমি বলেছি কিন্তু এখানে জ্ঞা জায়গায় যা যা এসে গেছে সেজন্য সেজন্য যা হয়ে গেছে কিন্তু মাঝখানে দা তু হচ্ছে যা হ্যাঁ আপনি সে বললেন না সূত্রটা সূত্রটা বলুন যা আরেকবার বলুন গা মানে গা যেটা তুমি বলছো গা সেটা গা জোর যা গা জোর যা জানাত যে ধুটা হচ্ছে জন জন দুটো দুটো দাত দুটো ধাতু আছে দুটো রাত্র একটা হচ্ছে জ্ঞা আর দ্বিতীয় হচ্ছে জন জন দাতু এটা দ্বন্দ্ব সমাস আমি সূত্র পরে আমি পাঠা পাঠাব ঠিক আছে তোমাকে দিয়ে দেবো তোমাকে দিয়ে দেবো যা না এখানে মাঝখানে হচ্ছে না ঠিক আছে তারপরে গরিবন হাতে পড়ে আছে স্থান সমন্বিত সমন্বিত এটা হলো করনাdigo নিয়ম হ্যাঁ ঠিক আছে নিকরণ করতে যাচ্ছে ও হুম ঠিকই বলেছো ওকেwidetilde বনচা বনচয়তে বনচয়তে এটা হচ্ছে 84 গুণীয় ও আছে নিকরণ করতে আর জাদিগণীয় আসলে আসলে আসলে আসলে আমি ঠিক আমি ঠিক দিই দাতুটা হচ্ছে ভুয়াদিগণে ওংশটি দাতুটা হচ্ছে ওয়ী কিন্তু এটা প্রেরণার্থে ওয়ঞ্চয় এটা ধাতু দাতুগণের নয় যে যেমন যে রকম পাঠ পাঠা কিন্তু প্রেরণার্থে এলিচ হলে পাঠ ইয়ে এইরকম প্রেরণার্থে এলিচই তো যেখানে প্রেরণার্থে নিচ যেমন যেখানে প্রেরণার্থে হচ্ছে নিচ প্রতি দুটো অর্থ রয়েছে দুটো অর্থ একটা হচ্ছে স্বার্থ স্বার্থ আর এক হচ্ছে প্রেরণার্থে প্রেরণার্থ প্রেরণার্থে তো যেখানে স্বার্থ হচ্ছে সেটা চুরাগণ আর যেখানে যেখানে প্রেরণার্থে হচ্ছে সেটা কোনো ধাতুগণ নেই আমার কেটে গেছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি দেখছি চারজন এখানে চারজন আছি তো আচ্ছা আচ্ছা না একবার আচ্ছা না আচ্ছা বুঝেছি ওকে রূপাবন গৌরী বন আছে ওকে নেই তা ওকে বুঝেছি তাহলে আহ এখানে ওয়ান সৈয়াতে ওয়ান সইয়াতে এটা যেরকম পথ পাঠাতে বোয়াদি গানে কিন্তু নেচি নিচ প্রত্যায় হলে পাঠ এতি অথবা লিখ লিখ দা তু লিখাতি তু দাদিগণে কিন্তু আমি বলছি যে লেখা কি কিন্তু প্রেরণার্থে নিচ্ছ শুনেছ কখনো প্রের প্রের বেশি ভালো হবে প্রেরণার্থে প্রেরণার্থে প্রেরণার্থে এনেচ তো প্রেরণার্থে বলে তো লেখ লেখ হইয়ি হ্যাঁ লেখ হইয়া আমি বলছি যে লেখ লিখাতি তুদারিগণে কিন্তু লেখ এই রূপের কোন ধাতুগণ নেই আমি বলছি লেখ দাতুপেশিক দাতু আর লেখি নিচি পরে লেখি হবে আতি দেশিক আর আদি দেশকে দাতু হবে এর কিন্তু কোন ধাতুগণ নেই এখানে প্রেরণার নিচি লেখি লেখি গম গমি আর কোন দাতুগণ নেই হ্যাঁ মানে সেজন্য কিছু কঠিন এই ব্যাপারটা আমি যেটা শুধু আমি বলছি যে এ কিরকম ব্যাপার মানে চূড়া দিগণ চূড়া দিগণীয় নয় এই ব্যাপারটা জানবার জন্যে কিন্তু এটা প্রের কোনো কোন নেই ঠিক আছে গরিবন রুদি ঠিক তো কিছু নেই তাহলে অর্ডার দিকে সেটাই সেটাই খুব ভালো বলেছো এই সতীটি আর রীতি একরকমের চা বা পাঁচ এরকম এরকম আছে যেখানে ই হয় ঠিক আছে বল ঠিক আছে তারপরে আপনার হবে আগে জা করতে গেল এটা কি দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ ঠিক ঠিক ঠিকই ঠিকই আছে ঠিকই বলেছো জাহাতি হা জাহাতি দ্বৈত হয়ে গেছে বলে আহ গানে তারপর <Nurse> হ্যাঁ বলো এখানে অয় নেই এখানে অয় নেই মানে এখানে হবে আমি বলছি এখানে শ্রী দাঁত আছে তো হবে সপ্তাহের প্রভাবে গুণ হবে তো ই খার জায়গায় কি হবে কোন না গুণ গুন নামের বিষয় শুনেছ গুন তিনতে আজ আজ সময় হলে আমরা ই কার বুয়ারিগণে এদের কিন্তু গুণ হয় মানে ই জায়গায় এ উ জায়গায় ও আর এ মানে সব বুয়াদি গণেশ সব বিকরণ পত্রে আছে বোয়ারি গণেশ সব আছে জায়গায় ও এসে যাবে ভো ভো আতি তারপরে সন্ধি শুনেছ এ চুব এখানে কি হবে যে করে অবাদেশ ভাবি তো এইরকম এইরকম যখন যেমন আহ ভাটে দেখ আমাদের প্রথম ফাহে দেখবে এ হবে তো যে সন্ধিকার সন্ধি হবে এই জায়গায় এচা সূত্র দ্বারা জাত সন্ধি করে অসায় এ এই জায়গায় আই জয়াতি সেই রকম এখানে শ্রী রাতু আছে শ্রীতাতু এই জায়গায় এ জায়গায় তারপরে সন্ধি হবে জয়াতি শ্রয়াতি আ যেমন শ্রুধাতু হবে শ্রু শ্রু শ্রুধাতু বুয়া দি গানে শ্রু না না শ্রী ধাতুকার সু না উ না না না না না আমি আমি অন্য দাতু আমি বলছি শ্রু সু আর একবার বলুন স অ স ও ই উ উ ই না উ ই উকার উ আচ্ছা উকার এটা কি চতুর্ভুজ নাকি কি হয়েছে বললেন স্যার? দ্বিঅরিগানে শুরু দাও তো। তা তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বললো কি হয় ও আজকে কি হবে তাই তো হ্যাঁ বাকি বলো বলো এটা হবে আপনার ভাদি কোনে টু থাকে এই ধাতুটা তাহলে আপনার শ্রু সবটি সবতী হ্যাঁ মানে আমি গরিবন আমি বলছি যে জি ই জি দাতু ইয়ে তারপরে এ জায়গায় আই রকম জয়াতি সেইরকম শ্রুধাতু জায়গায় গুণ করে ও কার হবে শ্রো স্রি তারপরে অপাদেশ হবে স্রবাতি এরকম গরিবন এক হৃদাতু হৃদাতু আছে হৃ হৃ তো হৃদাতুতে আহ রিকারের গুণ করে কি হবে আমি কি বলেছি রিকারের গুণ তি এর সেই জন্য এখানে শ্রী এখানে এখানে শ্রী আছে শ্রেয়ী বুঝেছ আচ্ছা আমাদের এখন সবাই বল নাম মানে গৌরী বোন আছে আর কে কে আছে দেরি করে আসলাম সেজন্য বলিনি আচ্ছা মানে এলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেটা বলতে হবে যে আমি এসেছি আর কে আছে পঞ্চম আছে নামটা বলো ওকে আছে চাহোক ওকে বন ফোরের দাতুটা বলবে তারপরে মানে মানে শেষের মানে শেষের এক দুই তিন চার পাঁচ পাঁচ দাতুষ শেষের আগে সূত্র সূত্রজাতি ভাসের একদম শেষে আচ্ছা শ্রী এর পর না পাঁচ নাই শ্রী এর পর ত্রিশ আছি তো ত্রিশ ত্রিজীবন দেখছো তো শ্রী রাতি হয়ে গেছে শ্রী শিপতি হচ্ছে কি এর আগে সূত্র দুত্র 3 3 3 3 এতিয়া তারপরে 20 30 করো 30 30 30 এতি হ্যাঁ হ্যাঁ সেটা করো কি কি হবে তৃতীয় বন দ্বিবাদি তাই তো হ্যাঁ বলো এটাসে আপনার হচ্ছে স্বাদী গণীও আর ঠিক আছে স্ত্রীন অতি স্োবাদী গণীয় হবে গড়ী বন এটা স্বাদী গণীও হচ্ছে এটা বইবতা আর স্ত্ররী স্ত্রী নতি হয়ে গেছি প ক্ষেপ করো গড়ীবন ঠ তিখানে এটা হবে ভাদি হ্যাঁ ঠিক বলেছো এখানে হ্যাঁ এখানে শেষের বনের আগে বর্ণতা হচ্ছে ই এর এটা গুণের ব্যাপার হতো পাপার হতো সেটা হয়নি পেয়েছো ওকে ঠিক আছে তাহলে ধৃতিপন বলো তারপরে সূত্রে আপনার চূড়াদি গণীয় ঠিক ঠিক আচ্ছা ঠিকই আছে হ্যাঁ ভালো বলেছো ওকে তারপরে ধৃতিবন বলো আছে চাদি গুন এখানে বিকরণ প্রত্যয় হ্যাঁ কিন্তু গম ধাতু হলে গম হচ্ছে যাওয়া গো আপনার গম আর নিচ হয়ে গমি হয়েছে না না মানে গম গাছি গম গাছাতি সেটা হবে সেটা জেনে সেটা জেনে যে বম এটা গমি দেখা আমরা দেখছি এটা গমি হয়ে গেছে সেজন্য যে রকম আসলে ওয়ান্স উপরে হ্যাঁ বলো ধাতু গণের মধ্যে না পড়ছে না পড়ছে না ঠিক ঠিক বলছো এখানে এখানে উম এই অভ্যাস শেষ হয়ে গেছে পাঁচ মিনিটে আমরা পাঠ আমরা আমরা দেখবো ঠিক আছে তাড়াতাড়ি হচ্ছে এ যে দাতুগণ পরিচয় ধাতুগণ পরিচয় দেখো একবার নম্বর দো দ্বিতীয় পাঠ দাতুগা দাতুগণ পরিচয় আহা গুণ আহা এখানে নূতন কিছু নেই আমরা আমরা শুধু দেখব এখানে কি লেখা আছে নূতন কিছু নেই দেখো দেখো এখানে এটাও আসলে ধাতুনা দশগুণ দশগনা স্ দে পঠতি পথ অতি পঠ ধু অর্থ ধা অর্থ নিশতি অয় लकारम নিরতি প্রত कि তারপরে जे। বিকন প্রত্য মূল রূপ মূল রূপা ধা ক্রিয়পদ্য নি সু বিক্রিব উদাহরণার্থে ভিগণে বিক্রত শপ সোপন লটার প্রথমপুরুষন এক আমরা এটা বুয়ারিগণিক সব অবশিষ্ট ভাগ হচ্ছে এরকম দারিগণ নাস্তি সেজন্য মানে এখানে তিনটে টি কেতো গণপ্রত মূল রূপ আপনার প্রথমপুরুষন বিক্রত প্রত্রত আকৃতি তাই সপ্তক আ আদা দিগণে নয় কিছু জ্যোতিগণ নয় দিওয়গণ সপ্তন্তক ইয়ারে ভুগণা সুদিগণ তো শুতকে নো গনাহা শ থেকে আনা আমি সবাইকে আমি মিউট করেছি সবাইকে শুনবার জন্যে সুয়ারি গানহা থেকে ন তারপরে ধুতারি শ থেকে আ থেকে না ধোনারিগান থেকে ও প্রয়গণ সুরাদিগণ অনিচ যুক্ত হচ্ছে प्रथम पुरुष প্রথমপুরুষন রূপে হুম সাই হলে কি আছে যে উপস্থা কোষ্ঠকে পশা যাত মূলবিকরপুরু বহুত্র ব্যঞ্জনা সুখ তো কোষ্টকে পশ্যা পশ্যাটকারে আধিক্যান টিমিটি চেত সোপুরে তে ব্যজনা আপনারা তো লোপ বলোপতি তো नाम নাম আস্ত इति সংা তাই বিক্রানু বহুত্রঞনা সংা বল এনে ব্যবহারী আসন যদি গছন্দ বর্ণ ক্যান নির্দিষ্ট আসছে অ্যামা বেশি সিদ্ধ্যাল্য কেমি আগ্রে পশ্যা মানে শপ ভুয়দি গপ তাই शकार প্রকার সকার প্রকার সকার প্রকার উপস্থিত যদি দুটো বর্ণ চলে যায় চলে যাওয়ার কথা তাহলে কেন সকার কী দরকার প্রকার কি দরকার তাহলে আমরা কিছু আলোচনা করেছি হুম কিন্তু এরপরে আবার হবে কেলেখা আছে কু কেন গণে প্রবিষ্টা আসমি কি প্রায় মূল বিষয় অবগানি না বিকরণ প্রত্যয় আধিকৃত গণেত প্রথমে কলপ্রে চথম নির প্রদর্শিত পরিস ভ্রমক তালোক বিপ না চেত ধ্বিতৃগণে জীব अस्ति সারল্যম আস্তন মধ্যে কেস দ্বিতীয়গণ দ্বিতীয় জ্যোতিয়গণে যদি বিক্রত না খুঁ দ্বি দা দি ভিবিম কারণত সুলভত অবগা তৃতীয় তৃতীয়গণ আৃতগণ লক্ষণে কে মা এখানে আদাগণ মাঝখানে কিছু নেই ও মাঝখানে কিছু নেই কিন্তু না জন্য যদিও দুটো জায়গায় নেই কিন্তু দ্বিতম হলে বলে তৃতীয়গণ যুবতিয়ারিগণ তারপরে কি আছে চতুর্থ চতুর্থ গণ হওয়া দশমাহাগণ হওয়া এটি এটি ব্যাপার হ্যাঁ সময় এসে গেছে হ্যাঁ তাহলে এরকম এখান এখান থেকে এটা আমরা শেষ করব আগামী আগামী সপ্তাহে চতুর্থগণ হা কেমন করে জানব অথবা চুরারিগণ আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা আমি অনমিউট করছি এখন অফ হ্যাঁ তাহলে বন্ধুই বলো চতুর্থ গণবাদ আপনার বিকরণ প্রত্যয় হচ্ছে ইয় আর গুণীয় হচ্ছে বিকরণ প্রত্যয় হচ্ছে অ তাহলে যখন আমরা দিবাদি গুণীয় দেখবো নী আর হচ্ছে হ্যাঁ ঠিক তো সেটা সেটা মনে মনে করে এগিয়ে যেতে হবে ওকে খুবই ভালো আর দ্বিতীয় বন পঞ্চম গানবা অষ্টম গান তারপরে আর অষ্টম প্রণাদিগণের ও থাকে এবং তারপর পি এড হয় যেমন দুটো জায়গায় আছে পার্থক্যটা কি হ্যাঁ স্বাদিগণের বিকরণ করতে হল নো আর দুটো জায়গায় ন আছে কিন্তু ধাতুরি ওই নটা হ্যাঁ ধাতুরি ন হ্যাঁ সেটা বুঝতে হবে আমাদের শুধু দেখানোর জন্য যে এরকম যেখানে এটা কিন্তু ব্যাপার তাই শখ শখনৌতি তন তনৌতি আমরা বুঝতে পারি শখ এখানে নিকর্ণপ্রতয় হচ্ছে ন তনতি এখানে নাতুর নিজস্ব ন সেজন্য বিকণ প্রত্য হচ্ছে ও এরকম ব্যাপার ঠিক আছে শেষ হয়ে গেছে এই পাঠটাও তাহলে আগামী সপ্তাহে আমরা করব গুণাহা আমরা পরবো আর তারপরে আহ কি এটা এটাও তাড়াতাড়ি হতে পারে আমার মনে হয় নূতন কিছু নেই গুণাহা এই পাঠটা হবে আর তারপরে তাহলে হয়ে গেছে ওকে আগামী সপ্তাহে দেখা হবে ধন্যবাদ নমস্কার ভালো থাকো ওকে হ্যাঁ নমস্কার